আনা uh... ৎপর্য সম্পর্কে আলোচনা হয়েছে গতকাল পর্যন্ত যে নামের আলোচনা হয়েছে সেই নাম হল সুরাত উাধার এক নাম আশা প্রথম প্রকারের নাম ইমান আকিদা দ্বিতীয় প্রকারের নাম এবাদত বন্দেগি তৃতীয় প্রকারের নাম লেনদেন চতুর্থ প্রকারের নাম আচার ব্যবহার পঞ্চম প্রকারের নাম স্বভাব চরিত্র এই পাঁচ প্রকারের বিধিবিধান দিয়েছেন আল্লা ত্রিশফারা কুরআে বিস্তারিতভাবে আলোচনায় আল্লাহ ভিতরে করেছেন সংক্ষিপ্ত আলোচনা করেছেন আল্লাহ সমস্তপুরা প্রথম প্রকারের নাম তৌহিদ আল্লা প্রকারের নাম রেসাল নবী রাসুলগণের প্রতি বিশ্বাস তৃতীয় প্রকারের নাম পিয়ামত পরকালের প্রতি বিশ্বাস আল্লাহ একত্ববাদের বিশ্বাস এটা ইমান আপিদার একংশ নবী রাসুলগণের প্রতি বিশ্বাস এটা ইমান আপিদার একংশ পরকালের প্রতি বিশ্বাস এই আমরা একটু দেখার বোঝার চেষ্টা করি আল্লাহর একত্ববাদের আলোচনা করেছেন আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক এখানে আল্লাহাদের আলোচনা হয়েছে একমাত্র আল্লাহ ছাড়া জগতের প্রতিপালক আর কেউ নেই একমাত্র আল্লাহ ছাড়া রব্বুল আলমিন আর কেউ নেই আবার আর রহমান এই শব্দের ভিতরেও আল্লাহর একত্রবাদের আলোচনা হয়েছে তা ব্যাখ্যা করে বলার মতো সময় সুযোগ আমার হাতে নাই আমরা শুধু উদাহরণটা বোঝার জন্য মনে রাখতে পারি আর রহমান শব্দের ভিতরে আল্লাহ আল্লাহিদের আলোচনা করেছেন একত্রবাদের আলোচনা করেছেন আর প্রতি ইমান আলোচনা করেছেন আল্লাহ নিয়ামতের প্রথম দল হলেন নবীন প্রতি বিশ্বাস এর আলোচনা করেছেন আল্লাহ মালিক দিনের মালিক আল্লাহ আমলের ফলাফল কর্মফল দেওয়ার দিনের মালিক আল্লাহ মানুষের কর্মফল দেওয়ার দিন মানে কে আমাদের দিন এই আয়াত আল্লাহ পরকালের আলোচনা করছে কাজেই ত্রিশ পারা কুরআকার রাখিদা বিশ্বাসের আলোচনা আল্লাহ করেছেন তিন প্রকারের রাখিধা বিশ্বাসের আলোচনায় সুরাতুল ফাতেহার ভিতরে করেছেন সুতরাং ত্রিশ পারা কুরাণে যা কিছু আছে সব কিছু সুরাতুল ফাতেহার ভিতরে আছে। আমরা দ্বিতীয় প্রকার হল এবাদত বন্দেগি ত্রিশ পারা কুরআ আল্লাহ এবাদত বন্দেগীর আলোচনা করেছেন সুরাতুল ফাতেহার চতুর্থ প্রকার বিধি বিধান হলো আচার ব্যবহার পঞ্চম প্রকার বিধি বিধান হলো স্বভাব চরিত্র তিন প্রকারের বিধি বিধানের আলোচনা আল্লাহ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের আদর্শ আমাদের গ্রহণ করতে তৌফিক দান করো যাদেরকে নিয়ামত দান করেছ এদের ব্যাখ্যায় আল্লাহ অন্য আয়াতে বলেছেন নবীগঞ্জ সিদ্ধিকগঞ্জ শহীদগঞ্জ সালেক এই চার দল মানুষের লেনদেন ছিল পুরাণের বিধান মোতাবিক এই চার দল মানুষের আচার ব্যবহার ছিল পুরাণের বিধান মোতাবিক সুতরাং আল্লা দিন আব্দ আলহিম এর ভিতরে আল্লাহ ওই আচার লেনদেন আচার ব্যবহারে বড় স্বভাব আলোচনা করেছেন পরিষ্কার হয়ে গেল যে ত্রিশ পাড়া পুরাণে আল্লাহ পুরানের সাপ্তিকর্ত হলো সমস্ত পুরাণের মা হলো সমস্ত পুরাণের মূল মা যেমন সুরাতুল সন্তান সমস্ত হওয়ার মূল এই জন্য আল্লাহ ফখর আলমিনুল ফাতে উমুল কুরাণ নামে নামকরণ করেছেন সমস্ত পুরাণের মূল বলে নামকরণ করেছেন একটা আলোচ্য বিষয় আছে একটা শব্দ আছে এই শব্দের ভিতরে ত্রিশ পারা কোরআনে যা কিছু আছে একটা শব্দের ভিতরে হয় ত্রিশ পারা যা কিছু আছে এর শব্দুলি একটা শব্দের ভিতরে পাওয়া যায় সেই শব্দটা হল উদান অর্থাৎ হেদায়ত আল্লা বলেন এই মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি অন্য আয়াতে আল্লা বলেন্লাপিনা কোরআন আমি মুতাকিনদের হেদায়েতের জন্য নাজিল করেছি আল্লাহ বলেন ইহিদিনা আমাদেরকে হেদায়ত করুন আমাদেরকে পথ প্রদর্শন করুন আমাদেরকে সুদা পথ দেখাইয়া দিন হেদায়ত শব্দের অর্ধ হল পথ দেখাইয়া দেওয়া ইসলামের পরিবাসায় যে কোনো পথ দেখাইয়া দেওয়াকে বলে না ইসলামের পরিবাসায় দুনিয়ার মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দেওয়াকে হেদায়ত আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এবং স্মরণ রাখতে পারবেন অর্থ পদ দেখাইয়া দেওয়া ইসলামের পরিভাষায় যে কোনো পদ দেখাইয়াকে হেদায়ত বলে না ইসলামের পরিভাষায় শুধুমাত্র হেদায়ত বলে এই হেদায়েতের বিবরণ তিস্পারা কোরআনেও এই হেদায়তের বিবরণ সুরাতুল ফাতে হাতেও এজন্য আল্লাহ ফখ্রবুল আলমিন এই সুরাকে আল্লাহ যেই হেদায়তের বিবরণ দিয়েছেন বিস্তারিত সংক্ষিপ্তা কুরআ এর সব কিছুকে আল্লাহ মুস্তাকিম বলেছেন সুদাপত বলেছেন যেমন একায়েতে আল্লাহ বলেন আমি পুরানে তোমাদেরকে যেই পদ দেখা এই পদটাই হলো তোমাদের জন্য জান্নাতে পৌষার সুজাব সম্পূর্ণ পুরাণের বিবরণটাকে আল্লাহ বলেছেন জান্না যাওয়ার সুদাপদ দেখাও আল্লাহ বলেন তিস পারা কুরআ এর ভিতরে তুমি আমার কাছে যে জিনিসটা চাইলে আমি তোমাকে তা দাগ করে দিই কিন্তু বাস্তবে দেখাইলেন কোথায় এই প্রশ্নের জবাবে লেখেন সুরাতুল ফাতে হেদায়ত্তাকিমের যে আমাদেরকে জান্নাতে যাওয়ার সুধা পথ দেখাইয়া দাও আল্লাহ বন্দান কথার জবাব কথায় দিয়েছেন তোমাকে দেওয়ার বিবরণ শেষ হয়েছে হেদায়তের দোয়া করা হলো আর বাস্তবায়ন করলেন হেদায়ত সম্পর্কে আমাদের পরিষ্কার কোন ধারণা না থাকার কারণে আমরা অনেকে নিজেরাই বুঝতে পারি না যে আমি হেদায়ত পাইলাম কি না আল্লা হেদায়ত পাইলো কিনা পাইলো না এবং যে কি হেদায়তায় তাকে বলে দিয়েছে আল্লাহুল একা এতে বলেন এই বিষয়টা অন্যদিনও অন্য প্রোগ্রামে বলা হয়েছে আপনাদেরকে আজকে আবার আবার বলছিস আল্লাহ একা এতে বলেন আল্লা যাকে চালাইতে চান আল্লাহ যাকে হেদায়ত করতে চান তার অন্তরটাকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেন হেদায়ত করতে যে কারণে আমি ইসলামের ইসলামের বিধান ফালন করতে পারলাম আল্লাহ যার ব্যাপারে চাইবেন সে হেদায়ত পাইবে আল্লাহ যাকে চাইবেন না সে হেদায়ত পাইবে না এই প্রশ্ন পবিত্র কুরানের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে করেছেন এর মধ্যে এক আয়াতে বলে What's love? এই কথাটা আমার বুঝার বাকি নাই আমি ভালো রকম বুঝতে পেরেছি যে আপনার দিন কবুল না করে মরলে পরকালের যার নাম থেকে রক্ষা পাওয়া যাবে না কিন্তু দীক্ষার দিবে বলবে মাপ দাদার পথ ছেড়ে দিয়ে মরণ কালে সর্দার আবু বাতিদার পথ এই পলঙ্ক আমি বরদাস্ত করতে পারি না আমি চাই দুনিয়াতে আমার বদনাম না পরকালে যাহার নামে গেলে গেলাম বলুন আবু তালিফ রসুলেরোবা হে আমি আল্লাহ হেদায়তের মালিক আমি যাকে চাই তাকে হেদায়ত করবো আপনার চাচা আবু তালিবকে আমি হেদায়ত করতে চাই না আপনি যতই চেষ্টা করেন সে পাবে না আমি যাকে চাই না তাকে জান্নাতে যাওয়ার সুদা পথে চালাইব না এবার আপনাদের বলতে হবে আল্লাহ কাকে চান কাকে চান না হেদায়ত বুঝার পরে যে সেই চলতে চায় আল্লাহ তাকে চালাইতে চায় যে চলতে চায় না আল্লাহ তাকে চালাইতে চায় পরিষ্কার হইল কিনা দেখুন কাজী কোনো যে আল্লাহ আমাকে যদি হেদায়ত করতে না চায় আমি কিভাবে হেদায়ত পাবো আপনি যদি হেদায়ত পুজার পরে প্রবল করতে চান না তাহলে আল্লাহ আপনাকে চালাইতে চায় না আপনি যদি হেদায়ত পুজার পরে গ্রহণ করতে চান অবশ্যই আল্লাহকে আপনাকে আল্লাহ আপনাকে ব্যস্তের পথে চালাইতে চায় সহজে বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া যায় ক্লাসে যখন শিক্ষক ছাত্রদেরকে লেখাপড়া করা যে ছাত্র মনোযোগ দেওয়া লেখাপড়া শিখে এই পরীক্ষায় পাশ করুক এইটাই শিক্ষক চান যে ছাত্র অবহেলা করে লেখাপড়ায় মনোযোগ দেয় না রং তামাশা করে সময় কাটাইতে চায় শিক্ষক চায় না যে এই অযুক্ত ছাত্র প্রমোশন পায় যে মনোযোগ দিয়া লেখাপড়া করে তার প্রমোশন কামনা করে শিক্ষক যে অবহেলা করে তার প্রমোশন কামনা করে তার অবহেলার হেদায়ত বুঝার পরে যে গ্রহণ করতে চায় আল্লাহ তাকে জান্নাতের পথে চালাইতে চায় হেদায়ত বুঝার পরে যে গ্রহণ করতে চায় না আল্লাহ তাকে জান্নাতের পথে চালাইতে চায় গেল এক প্রশ্নের জবাব যখন আয়াত নাযিল করলেন মাইয়ু রিদুল্লাহু বিহি আইয়াহিদিয়াহু আল্লাহ কাকে হেদায়েত করতে চান বুঝলেন তো কাকে চান আল্লাহ কাকে ভগ আল্লাহর রাসুল আল্লাহ বললেন আল্লাহ করতে চান তারকে ইসলামের জন্য মানুষের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো তার অন্তরে আল্লাহ একটা নূর দান করে কোনো মানুষের অন্তরকে আল্লাহ ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি তার অন্তরে আল্লাহ এটা নূর দান করে সাহাবায় আবার জিজ্ঞেস করে ভগ আল্লাহর রাসুল তার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করলেন আর হেদায়তের নূর দান করলেন না সেটা জানার উপায় কি জবাবে রাসুল একমসালাম বলেন তিনটা আলাল যার মধ্যে পাওয়া যাবে প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়তের নূর দান করেছেন সে হেদায়ত বুঝলে সেই পথে চলতে চায় তিন আলামত যার বুঝতে পাওয়া যাবে না প্রমাণ হবে আল্লাহ তারা আল্লাহ হেদায়তের নূর দান করলেন না কেন এটা বুঝতে না পারলে তো সব কথাতেই গন্ডগোল থাকে সে হেদায়ত বুঝে কিন্তু গ্রহণ করতে চায় না এই জন্য আল্লাহ তার অন্তরে ওই নূর দান করছে হেদায়ত অন্তরে হেদায়তের নূর দান করেন না কিন্তু গ্রহণ করতে চায় না তার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করেন না একদম আলামত হল যে হেদায়ত বুঝার পরে গ্রহণ করতে চায় যে কা যারা সুদ খায় না বলে খায় না যারা কুস খায় যারা মদ খায় হারাম জেনে শুনেই খায় যারা গাঞ্জা খায় হারাম জেনে শুনেই খায় যারা চুরি করে হারাম জেনে শুনেই করে এর মানে হলো হেদা বুঝে নাই না বুঝে শুনেই আমরা যদি কথাগুলি সঠিকভাবে বুঝতে পারি তিনটা আলামত যদি আমরা পরিষ্কার ভাবে জানতে পারি আমরা প্রত্যেকেই পাবো যে আমার অন্তরে হেদায়তের আমারটা আপনার টের নাও বাইতে পারেন আপনারটা আমি টের নাও বাইতে পারি কিন্তু দুনিয়াটাকে অন্যায় ভাবে চেষ্টায় আছি তাহলে আমার ভাইটি আমি জান্নাতে যাওয়ার আমি জাহান নাম থেকে বাঁচারু ভাইটি আল্লাহ রফুল আলমী তারও নিষ্ঠার সমাধান দিয়ে তুমি দুনিয়া মুখী ছিলা সারা জীবন বর তুমি সারা জীবন বর দুনিয়াকে অন্যায় ভাবে করার জন্য লালসায় ছিল অতীত জীবনের থেকে ফিরে আস এখনো তুমি আখেরাত মুখী ভেজে যাও আমি এখনো তোমাকে জান্নাতের পথে ছাড়া বুঝা থাকলে বলুন তো আমার কথার দ্বারা যদি আপনারা কেউ খেয়ার যে আমার অন্তরে তো নূর নাই আমি যদি জানি আমি আগামী কাল থেকে আমারও সুদের কারবার ছেড়ে দেওয়ার পথ আছে আমি যদি জানি আমি মদ আগামী কাল থেকে আমারও মদ খাবার ছেড়ে দেওয়ার পথ আছে আল্লাহ বলেন যেদিন থেকে তুমি তোমার পথ পরিবর্তন করবে সেই দিন থেকে আমি আল্লাহ তোমাকে পথে চালাই এখন আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন বর্তমান এই শিক্ষার পথে চালায় না কলে বা কালাম শিক্ষা দেওয়ার দরকার মনে করেনাগুসল শিক্ষা দেওয়ার দরকার মনে করে না পাক না ফ শিক্ষা দেওয়ার দরকার করে না তাহলে আমার ছেলে কে আমার মেয়ে কেউ থেকে ফিরাইয়া রাখার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন না এখানে শুধু সন্তানের বাবা আমি এখা আপনারা কেউ কোনো সন্তানের বাবা নাই এখানে দায়িত্ব কি শুধু আমার যত মুসলমান মা বাবা আছে সকলের সকলের সুতরাং যেই মুসলমান মা বাবা নিজে নমাজ পড়ে নিজে কলেমা কালাম জানে নিজে হালাল পথে চলে কিন্তু সন্তানকে এইগুলি সন্তানকে হালাল পথে চলা শিখাও এটা তুমি করলে না তুমি শুধু নমাজ কিভাবে কথাটা বোঝার জন্য উদাহরণস্বরূপ বলছি নামাজ পড়ার জন্য যেমন আল্লাহ আদেশ করেছেন দৈনিক রমজান মাসে এই নমাদের তারা জাহান নাম থেকে বাঁচা যাবে যাবে না ঠিক নমাদের জন্য আল্লাহ যেভাবে আদেশ করেছেন রুদার জন্য যেভাবে আল্লাহ আদেশ করেছেন বিবিকেও হালাল পথে চালাবার জন্য আল্লাহ আদেশ করেছেন আরো সহজ উদাহরণ দিচ্ছি শুনুন আপনাদের জানা মতো উদুতে ফরজ কতটা মুখ দোয়া হাত এক ব্যক্তি মুখ দইল হাত ধোসা করলো ফাও দইল একটা যদি কেন মুখ তো আর বাকি ছিল মুখ ধুইছে না নামাজ হবে লাগে না হাত ধুইছে না নামাজ হবে লাগে না মাথা করছে না নামাজ হবে নাগে না বাকি ঠিক করে নামাজ করছো তুই করছ যাকাত রোজা না রাখার কারণে হজ না করার কারণে জাকাত না দেওয়ার কারণে না বাচ্চাকে মুসলমানি জিন্দিগি শিক্ষা না দেওয়ার কারণে বাচ্চাকে কি শিক্ষা না দেওয়ার কারণে মুসলমানি কিন্তু সন্তানকে মুসলমানী ভিন্নেবি শিক্ষা দয় না এই মা বাবাকে তার নমাজ জাহার থেকে রক্ষা করতে পাবে না তারবুুজা জাহান নাম থেকে রক্ষা করতে পাবে না। এই মাকে তার হজ থাকে জাহান থেকে রক্ষা করতে পাবেলা। এই মাকে তার জাকাত জাহান থেকে রক্ষা করতে পাবেলা। তোমার কলে টুরা সন্তানকে জাহা নামে পাায়লা। ই হাদশ্বনিীব হাদরাত্র চুলে কারিম সন্ললাহ হ আললে হিুসললাম বলন পুরু, সিবিিয়া উম্মত মুসলমানেরা তোমাদের বাচ্চাদের বয়স যখন সাত বৎসরের হয় তখন তাদেরকে নামানের আদেশ কর দশ বৎসরের বাচ্চা সাত বৎসরের ছেলেকে আমার নমাজ পর বলব বারো বৎসরের সময় নমাজ শিক্ষা দিয়ে না সাত বৎসরের আগে সাত বৎসরের আগে যদি আমার ছেলেকে আমার মেয়েকে পরিপূর্ণ নমাজ শিক্ষা দিয়ে থাকি তখন ওই সাত বৎসরের সময় তাকে আমি নমাজের আদেশ করতে পারি আমি যদি তাকে আউ দু না আমি যদি তাকে বিসিল্লা শিখাই না আমি যদি তাকে সুবাহাকা শিখাই না আমি যদি তাকে আলহামদু চূড়া না আমি যদি তাকে আলম তারা চূড়া না আমি যদি তারা উদু শিখাই না পাপ না পাক শিখাই না আমি যদি তার নুকুর তসবি শিখাই না শেষবার তো শেষদার তসবি শিখাই না আমি যদি তারা তাহিয়া শিখাই না আমি যদি তারা আমি যদি সালাম ফিরানি শিখাই না সাত বছরের আগে তাহলে সাত বৎসর সময় নমাজের আদেশ করা মানি পাগলামি না কি বলেন আপনারা নমাজের আদেশ করা কি পাগলামি নয় তুমি যা শিখাও নাই তা আদেশ করো কোন বিবেকে কোন বুদ্ধিতে কাজেই প্রত্যেকটা মুসলমানের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক সাত বৎসর বয়স হওয়ার আগে গুলুকুচল পাক কলেমা কালাম নমজের চূড়া কেরাত দোয়াদুরুদ এইগুলি শিক্ষা দেওয়া মা বাবার উপর খরচ মা বাবার উপর খরচ এখন যদি কোনো মা বাবা নিজের ছেলেকে নিজের মেয়েকে যেখানে লেখা লেখাপড়া করাইলে এইগুলি শিখতে পারে এইখানে লেখাপড়া না করাইয়া যেখানে লেখাপড়া করিলে এইগুলি শিখার কোন সুযোগই নাই ব্যবস্থাই নাই সেইখানে যদি লেখাপড়া করতে দেয় এই মা বাবা হইল তাহলে আল্লাহ কার অন্তরে হেদায়তের নূর দান করলো আর কার অন্তরে হেদায়তের নূর দান করলো না চিনার কোন সিগন্যাল আছে চীনার কোন সিগন্যাল আছে আল্লাহ রসুল বলেন তিনটা সিগন্যাল আছে এক নম্বর যার অন্তরে আল্লাহ হেদায় নুর দান করবে সে দুনিয়ামী হবে না দুনিয়ামুখী হবে না করবেন আপনাদের কথা ক্লিয়ারলি বলার জন্য আমার গলা একটু ডিস্টার্ব করে সামান্য চাকে গলাটা ক্লিয়ার হয়ে আপনারা এক মিনিটে মার্কেট দিন আল্লাহর আদালত দাঁড়াইয়া দুনিয়ার সারা জীবনের হিসাব নিকার দেওয়ার জন্য যখন আল্লাহর সামনে দাঁড়াইব তখন যদি দেখা যায় আমার ছেলে মেয়ে শিশুকালে তাকে কলেমা কালাম শিক্ষা দেয় নেই কুশল শিক্ষা দেই নাই। পাক না ফাক শিক্ষা দেই নাই। নমাজ বন্দেকি শিক্ষা দেই নাই। আমার নমাজ আমার রুদা আমার হজ আমার তাকাতের দ্বারাই কি আমি জাহার নাম থেকে রক্ষা পেতে পারি কিছুতেই নয় তোমার জানবাশানি যাহ নাম থেকে এটাও তোমার উপর ফর তোমার বাচ্চাকে জাহার নাম থেকে বাচ্চার পথ শিক্ষা দেওয়া সেটাও তোমার উপর ফরত বলেন আমার যানবাসানির পথে চলা আমার উপর ফরত আমার বাচ্চাকে পথ শিক্ষা দেওয়া তার উপর ফরত আমার উপর এই ফরত যে আমি এক ফরদ আদায় করলাম আর এক ফরায় করলাম না উঁতুর মতো আদায় করলাম করলাম না এই উদু দিয়া যেমন নমাদ হবে না ঠিক তেমনি ভাবে আমার বেলায় যেটা ফরত ছিল সেটা আদায় করলাম আমার সন্তানের বেলায় যেটা ফরত ছিল সেটা আদায় করলাম না এই এই আমলের দ্বারা জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে না তারা জাহান্ন থেকে বাঁচার জন্য অনেকে নিজের পাপের জন্য অনেককে দায়ী করবে এর মধ্যে একদল সন্তানেরা নিজের পাপের জন্য মা বাবাকে দায়ী করবে আল্লাহ আমার মা আমার বাবা দুনিয়াতে সুখে থাকার জন্য মজায় খাওয়ার জন্য আরামে চলার জন্য রং রং তামাশা করার জন্য আমদি করার জন্য দুনিয়াতে আমার মা বাবা আমার অনেক কিছু করেছে কিন্তু আজকের বিচারে জাহান নাম থেকে বাঁচার জন্য আমার মা বাবা আমার জন্য কিছু করে নাই সুতরাং আমার মা বাবার চেয়ে বড় দুশ্মন আমার জীবনে আর কেউ নাই এই দুইটা দুশ্মনকে আগে জাহান নামে দাও তারপরে আমাকে জাহানো দাও ঠিক আইল বর্তমান সমাজের অনেক মুসলমান নিজের কলিদার টুকরার ছেলেকে নিজের কলিদার টুকরা মেয়েকে এমন সব সঙ্গী সাথীর সাথে খেলাধুলা করতে দেয় এমন সব সঙ্গী সাথীর সাথে লেখা পড়া করতে দেয় যারা জিন্দগীতে কোনোদিন আল্লাহ বি জানেও না বুঝেও না করেও না মানেও না আল্লাহ চিনে না রাসুল ছিনে না হাসর চিনে না বেশ ফুল চিরা চিনে না বেশ চিনে না ছেলে ছেলেমেদের সাথে আমার হবে মেয়েকে যে সমস্ত ছেলে মেয়েরা কলেমা কালাম চিনে না যে সমস্ত ছেলে এরা পাক না। যে সমস্ত ছেলেমে এরা হালাল হারাম চিনে না এদের সাথে যদি আমার ছেলেমেকেও খেলা খেলাধুলা করতে এদের সাথে যদি আমার ছেলে মেয়েকে নামে আমার ছেলে মেয়ে যাবে সেই জাহান নামে টুকটার ছেলে মেয়েদেরকে জাহান নামে যাওয়ার রাস্তা দেখাই লোকে একমাত্র মা বাবা এই আপনাদের ছেলে মেয়েরাও যেন জাহান নামে না যায় আর এরা জাহান নামে যাওয়ার কারণে আপনারাও যেন জাহান নামে না যান এই চিন্তা করে আপনাদেরকেও জাহান নাম থেকে রক্ষা করার জন্য আপনাদের কলিদার টুকরা বাচ্চাদেরকেও জাহান নাম থেকে রক্ষা করার জন্য এই দেশে যে সমস্ত আলিমুলামা বসবাস করেন তারা নিজেদের পেটে পাথর বেঁধে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন স্কুলে পড়াইলে যেমন ভাবে সুযোগ আসে মাদ্রাসায় পড়াইলেও সুযোগ আছে। স্কুলে লেখাপড়া করলে যেমন এই দেশের সরকারি সার্টিফিকেট পাবে মাদ্রাসায় পড়লেও এই দেশের সরকারি সার্টিফিকেট পাবে কোনো দিক দিয়ে আর না তবে না পড়াইলে স্কুলে পড়াইলে আর মা বাবা পাওয়া যায় আখেরাত ভাই এখানে পড়াইবে না পড়াইবে স্কুলে যেখানে শুধুমাত্র দুনিয়া ভাই আখেরাত পায় না এ হলো আখেরাত মুখী এখন বললেন কিনা দুনিয়ামুখী আর আখেরাত মুখীর মাদ্রাসায় করাইলে দুনিয়া ও ভাই আখেরাত ভাই পড়ায় না স্কুলও পড়াইলে শুধু দুনিয়া ভাই আখেরাত পায় না সেখানে পড়ায় মুসলমান নিদের বাচ্চা নিদের ছেলে নিজের মেয়েকে যেখানে পড়াইলে আখেরাত পাবে না শুধু দুনিয়া পাবে ওইখানে নিদের ছেলেকে পড়তে দেয় ওইখানে নিজের মেয়েকে পড়তে দেয় প্রমাণ হইল সে আখেরাত মুখী কি প্রমাণ হইল দুনিয়ামুখী এই সমস্ত মা বাবারা নিজের হাতে নিদের পরিজার টুকনা সন্তানকে জাহান নামের লাকড়ি কেনার কার সাথে মুসলমানের বাচ্চা কার সাথে খেলতে গেল আগে তারে চিনতে হয় মুসলমানের বাচ্চা কার সাথে পড়তে গেল আগে তারে চিন্তা হয় যার সাথে খেলতে গেল সে যদি সৎ হয় আমার ছেলে মেয়ে সৎ হবে যার সাথে পড়তে গেল সে যদি অসৎ হয় আমার ছেলে মেয়ে অসৎ হবে কেউ রক্ষা করতে পারবে অসৎ হবে এই জন্য আল্লাহুল আলমিন একা এতে বলেন জাহান নাম কেক্ষণক্ষণ তোমরা সাথে চলাফেরা করবে আল্লাহওয়ালাদের সাথে চলাফেরার ব্যবস্থা করো যদি আল্লাহ রাজাব থেকে বাঁচতে চাও আল্লাহ পরিষ্কার বাসাই কি বলে দিলেন যে দুনিয়া সাথে চললেই আমি আল্লাহ রাজাব থেকে বাঁচতে পারবো না দিনের সাথে চললে জাহান নাম থেকে বাঁচার কোন উপায় নাই দুনিয়া দারদের সাথে দিনদারদের সাথে চলাফেরা করো জাহান নাম থেকে যদি বাঁচতে চাও আল্লাহ রাজাব যদি বাঁচতে চাও এই জন্য সহিদে উল্লেখ আছে সাথে চলে আর যারা দিন দারদের সাথে আতরের দোকানের মতো আর যারা দুনিয়া দারদের সাথে চলে এদের উদাহরণ হইলো কামারের দোকানের মতো রসুল ব্যাখ্যা দিয়া বুঝাইছেন তুমি যদি আঁতরের দোকানে যাও আর আতরের দোকানে গিয়া যদি বসে থাকো পয়সা খরচ করে যদি আতর কিছু নাও কিন্তু বাতাসে তোমার নাকে বিনা পয়সায় লাগাইয় দিবে বুঝাইছেন রাসুল আল্লাহ চলার উদাহরণ রাসুল বলেন আতরের দোকানে বসা থাকলে আতর না কিনলেও পয়সা খরচ না করলেও আতর তোমার তোমার মেয়ে যদি ওই সমস্ত ছেলে সাথে লেখা করা খেলাধুলা করে যারা জান্নাতের পথে চলে তোমার ছেলে সঙ্গী সাথীরা তোমার ছেলে জান্নাতের পথে নিয়েই যাবে এই সুলার মধ্যে যদি অংশগ্রহণ নাও করো কামার হাতুরি হাতে হাতুড়ি দিয়া পিঠায় তুমি যদি সেই হাতুরি হাতে তোমার নাকে লাগাই দেবে কেন লোহা ফুরার দুর্গন্ধ আমার না কে লাগলো কেন বুঝলে তুমি সেখানে গেছলা কেন কথা বললেন কিনা দেখেন আল্লাহ এই উদাহরণ দিয়ে বুঝাইছেন এই কথা যে তোমার ছেলে তোমার মেয়েকে যদি ওই সমস্ত ছেলে মেয়েদের সাথে খেলতে দাও ওই সমস্ত ছেলে মেয়েদের সাথে লেখাপড়া করতে দাও সেই কাজগুলি হেদায় নুর দান করেছেন আমার কথা বুঝে থাকলে এবার বলুন বর্তমান সমাজে কি এমন মুসলমান পাওয়া যাবে যে মুসলমান নমাজী নয় নয় আছে পুরস্কার পাওয়া যাবে এই সমস্ত কাজ করতে সে রাজি নয় প্রমাণ হয়ে গেল তার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করেন আবার জিজ্ঞাসা করি কি আল্লাহ বলতে পারেন কেউ নমাজি না রোজা রাখতে না সে পুজে কিন্তু মানতে রাজি না পুজো কিন্তু মানতে রাজি না এই জন্য আল্লাহ দান করছেন না আল্লাহ না করাটা দোষ না তার শুনে পালন না করাটা দোষ তার বুঝে শুনে পালন না গেল দুই নম্বর আলামত তিন নম্বর আলামত আল্লাহর রসুল বলেন যার অন্তরে আল্লাহ হেদায়তের নূর দান করেছেন ওই লোকটা জন্য তৈরি হবে কেমন মরণের জন্য বাল জন্য তৈরি হবে বালো মরণ কোনটা খারাপ মরণ গোটা এই কথাটা দুইটা হাদিসে এক বুঝতে পারবেন এক হাদিসে বলেন যেই লোক আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ করতে চান হজরত বলেন দুনিয়াতে কোনো মানুষের আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না আল্লাহর সাথে সাক্ষাৎ হবে মুমিনের মরণের পরে আয়সার কথা বুঝে থাকলে আল্লা সাক্ষাতের জায়গা না বলেন আয়সা তুমি আমার কথা শুনতে পেরেছ কিন্তু আমার কথার মর্ম বুঝতে পারোনি আয়সা বলেন তাহলে আপনার কথা কি মর্ম আমাকে বুঝাই দিন রাসুল বলেন আমার মানুষের মরণ দুই প্রকার এক প্রকার মানুষের মরণ হয় জান্নাতের ঠিকানা দেখে দেখে আরেক প্রকার মানুষের মরণ হয় জাহান্নের ঠিকানা দেখে দেখে মানুষের মরণ কত প্রকার দুই প্রকার যে সমস্ত মানুষের জান্নাতের ঠিকানা দেখে হাসতে হাসতে হয় এই সমস্ত মানুষের জান কবচ করার জন্য আজরা ইসলামের অধীনে রহমতের ফিরিস্তা রহমতের ফিরিস্তা আসেন তারা তার কাছে আসেন তার পাশে বসেন বসাইয়া তার চোখের মধ্যে একটা পর্দা ছিল সারা দীবন পর সেই পর্দাটা সরাই এই পর্দাটা সরে যাওয়ার সাথে সাথে সে কোন ফিরিস্তা আসলেন রহমতের ফিরিস্তা আসলেন না গদবের ফিরিস্তা আসেন তাও দেখতে পারে এবং ফিরিস্তারা তার কাছে বসে জান্নাত দেখাইয়া সেই জান্নাতও সে তখন দেখতে পারে সেই পর্দাটা স্বপ্ন গুমন্ত অবস্থায় যেই লোক স্বপ্নে অনেক কিছু দেখতেছে তার পাশে যেই লোকটা বসা আছে জাগ্রত সেহ কি ওই লোকটা স্বপ্নে যা কিছু দেখে তার কোনো অংশ দেখে দেখে না যেমন ভাবে ঘুমন্ত অবস্থায় মানুষ যা দেখে তার পাশে বসা জাগ্রত মানুষ এর কিছুই দেখতে পারে না হাজরাইল যখন মানুষের চোখের পর্দা সরাইয়া দেয় তখন ওই লোকটা ফিরিস্তাও দেখে পরকালও দেখে জান্নাতও দেখে যাহ দেখে দুনিয়ার অন্য কোনো মানুষ তার কিছুই দেখতে পারে তারা বুঝতে পারলেন পরিষ্কার হাজরা হাজরা ইসলামের অধীনস্থ রহমতের ফিরিস্তারা তার চোখের পর্দা সরাইয়া দিয়া তাকে জান্নাত দেখান জান্নাত দেখাইয়া বলেন সারা জীবন এই এইটা তুমি করেছ। কিনেছ বহু কষ্ট তুমি সারি উঠেছ বহু চিন্তা করেছি বহু বিহদ আফদ তুমি সহ্য করেছ আজকের থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তুমি সারা জীবন মেহনত করে যে জান্নাতের খরি দাঁড়িয়েছ এই জান্নাতের পথে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আজকের থেকে তোমার দুনিয়া সব মেহনত চিরতরে বন্ধ সব বের সামি চিরতরে বন্ধ আজকে থেকে তোমার দুনিয়ার সমস্ত চিন্তা চিরতরে বন্ধ আজকে থেকে তুমি বলেন এই ধরনের মরণ হওয়ার জন্য সারা জীবন যারা চেষ্টা করে এরাই মরনের জন্য তৈরি হয় এটা হলো নম্বর আলামত যার অন্তরে আল্লাহ হেদায়তের মূর দা নম্বর দুনিয়ামুখী হবে না দুই নম্বর আখেরাতের ফেরাউন মরণের জন্য তৈরি ছিল না এক্সিডেন্ট মরণ হইয়া গেল মরনের জন্য তৈরি হলো না ঘটনাক্রমে মরণ হইয়া গেল আবু জাহাল মরণের জন্য তৈরি ছিল না হঠাৎ মরণের জন্য তৈরি ছিল না কারুনের মরণ হইয়া গেছে মরণের জন্য তৈরি ছিল না হামানের মরণ হইয়া গেছে মরনের জন্য তৈরি ছিল না সাদ্দাদের মরণ হইয়া গেছে মরনের জন্য তৈরি ছিল না আবু জাহালের মরণ হইয়া গেছে মরণের জন্য তৈরি ছিল না আবু আহাবের মরণ হইয়া গেছে মরনের জন্য তৈরি ছিল না ডক্টর আহমদ শরীফের মরণ হইয়া গেছে মরণের জন্য তৈরি ছিল না তৈরি ছিল Hola no, no. তিন নম্বর আলামতের জন্য হইয়া আখেরাত মুখী হওয়ার জন্য দুনিয়ামুখীদের সাথে লেখাপড়ার দরকার দুনিয়া মুখীদের সাথে খেলাধুলার দরকার দুনিয়ামুখীদের সাথে চলা দরকার ভূন্যবাদ লোকদেরকে তারপরে ধর্ম গ্রহণ করছ তা বলে বন্ধু দেখ আমি মনে প্রাণে মোহাম্মদের দিন কবল করছি আমি মনে প্রাণে মোহাম্মদের দিন কবল করছিনা না কি বাড়ির মেজবানেরও অপমান এই অপমানের হাত থেকে বাঁচার জন্য আমি মুখে মুখে কলেমা গ্রহণ করছি মনে প্রাণে নয় এই কথা শোনার পরে বলে I'm ready for it, I'm ready for it এই হইল ঘটনা আমি তোমার কলেমা মনে প্রাণে গ্রহণ করছি না আমার ইজরক্ষার জন্য মুখে কলেমা পড়ছি আমার খান আর ইজত রক্ষা করার জন্য মুখে মুখে কলেমা আমি ঝাল আয়াতগুলিকে আল্লাহ পরিষ্কার বুঝাইয়া দিচ্ছেন হেদায়ত পড়েও হেদায়াতার পরেও হেদায়ত বুঝার পরেও হেদায়তের পত্রেকে ফিরাই আপনার ছেলে মেয়েকে হেদায়তের পথে চলতে দিবে না অবশ্যই জাহাজের পথে নিয়ে যাবে সেই দিন আফস্ত করতে হবে আর হাত বলতে হবে কপাল এক বন্ধুর নাম উবা আর এক বন্ধুর নাম উবাই তাহলে যদি বন্ধু বানাইতাম না তাই আর দুই বন্ধুর ঘটনাকে কেন্দ্র করে আয়াত্তাদিল করলেও আয়াতের বিধান সকালের জন্য সমান কেমন পর্যন্ত দুনিয়াতে যত মানুষ দুষ্টদের সাথে লেখাপড়া করার কারণে দুষ্টদের সাথে চোরাফিরা কারণে খেরা খেলাধুলা করার কারণে আপনারা কথা বুঝতে থাকলে আয়াতের বুঝে থাকলে বলুন বলে আল্লাহ অমুক বললেন কেন শুধু এই কথাটা বুঝাইবার জন্য ঘটনা দুই বন্ধুর গঠনকে দিল হইলেও আয়াতের Szoko lehet tűnni